তোমরা ইসলাহের কাজ কর মোমিনদের মধ্যে পরস্পর সংশোধনের কাজ করো মীমাংসা করার কাজ করুম তু রাহ আল্লাহাক ওই সমাজের উপরে রহমত বর্ষণ করবে রহমত্রাপ্ত সমাজ এই জন্যু একজন আরেকজনকে হিংসা করিও না ওয়ালা তাদা বারো একজনের পিছনে আরেকজন লেগে থাকিও না ওয়ালা তাকা তাড়ো একজনের সাথে একজন সম্পর্ক ছিন্ন করিও না একজন মুমিন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তিন রাত্রির বেশি থাকা বৈদ্য তিন রাত্রির বেশি এক মুমিন আরেক মুমিনকে পরিত্যাগ করে থাকবে এটা একজন হুম এরপরে ধারাবাহিক অনেকগুলো অনেকগুলো গুণাবলী যে জিনিসগুলা সমাজে মুসলিম ভাতৃত্ব নষ্ট করে দে যে জিনিসগুলো সমাজে মারামারি ঘটায় ফেতনা ফোন বা সাপ আসা বন্ধ করতে চান যে রাস্তা দিয়ে এগুলো আসতে পারে আগে রাস্তাগুলো ছিদ্রগুলা বন্ধ করতে হবে আগে আমরা ছোটবেলায় দেখতাম যে জমিনের মধ্যে দেখা যায় পানি দিতেছে পানি থাকে না তখন কৃষক জমি দিকে খুঁজে কিরে এত পানি দি পানি যায় কোথায় দেখা যায় যে জমির মাঝে মাঝে গর্ত হয়ে থাকে যত পানি দেয় ওই গর্ত দিয়ে আরেকদিকে চলে যায় তখন ওই গর্তা ভালো করে বন্ধ করে তারপরে পানি দিয়ে সার দিবে ওষুধ দিবে সব দিবে তা আগে গর্ত বন্ধ করতে হবে গর্ত বন্ধ না করে যদি আমরা জেনা বেবিসার বন্ধ করতে চাই তো বন্ধ হবে না বরং এটা আরো বাড়তে থাকবে জেনার বেবিচার যেই জিনিসগুলো উস্কানি দে সেগুলো না। আপনি সারাদিন অশ্লীল ভিডিও অশ্লীল জিনিস যুবকদের হাতে তুলে দিলেন যুবকদের মোবাইলে মোবাইলে দিয়ে দিলেন এক এক ছেলেদের মোবাইলে এখন শত শত অশ্লীল চব্বিশ ঘন্টা তার হাতের মুঠায় তার পকেটের মধ্যে শত শত অশ্লীল বিডিও সে বিভিন্ন রকমের অশ্লীল জিনিস রাত দিন দেখতেছে তো তার মাথা তো চব্বিশ ঘন্টা অশ্লীলতাই ঘুরতেছে ঘুরপাক খাচ্ছে একজন অবিবাহিত যুবক সে যখন রাস্তা দিয়ে একটা মেয়েকে দেখবে তো সে তো তাকে ইফিং করবেই সে তো তাকে দর্শন করবেই এটা তো অনিবার্য যেখানে ধোঁয়া আছে ধোঁয়া দেখলে বুঝতে হবে আগুন আছে আগুন কিন্তু আপনি দেখতেছেন না দেখতেছেন দোঁয়া পাহাড়ের ভিতরে পাহাড়ে দেখা যায় এরকম দোঁয়া উঠতেছে কিন্তু আগুন দেখা যায় না তো ওই দেখলে আপনি বুঝবেন যে আর যেখানে গর্জন থাকবে সেখানে বর্ষণ আসবে গর্জন থাকলে এটাও বিজ্ঞানের সূত্র সূত্রে গর্জনের পরে বর্ষণ আসে আকাশে ধুম ধুমধাম করে জোরে গর্জন তার অর্থ হলো কিছুক্ষণ পরে বর্ষণ আসতেছে যে বিজ্ঞানী সূত্র আবিষ্কার করছেন সেই বিজ্ঞানী তার ছাত্রদেরকে